আলহামদুলিল্লাহ রাবিল আলমিনিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওবরক আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি কিতাবর রকায় থেকে অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিসগুলো সম্পর্কে শহীবখারি এবং মুসল থেকে বাছাই করা হাদিসগুলোর আলোচনা আমরা শুরু করছি এই আজকের আমরা যে আপনাদের সামনে পেশ করবো সেটা হচ্ছে নবী করিম সাল আলি সালামছেন আবেরু সাবিল ছোট্ট একটা হাদিস কুন কোন ফিদ্দুনিয়া কা গরিবন আউ আবেরুসাবিল তুমি দুনিয়া এমনভাবে থাকো যেমন তুমি একজন আগন্তক হিসাবে এসেছ অথবা রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছে একজন মুসাফের এই হাদিসটি উপলক্ষে রাবি বর্ণনা করেন যে আব্দুল্লাহ মিনা অমর রাজি আল্লাহ যখন হাদিসটি বর্ণনা করতেন তিনি নিজে কিছু কথা অ্যাড করেছেন সেখানে তিনি তখন অ্যাড করেছেন ইদা আমসঈ ফের সবাহ ওয়া আসবাখা ফালাহা তান্তাদের মেসা ও খুদ মিন শেখাতেকা লিমা রা ও মিন হায়াতে ইবনি অমর রিয়্লা তালা আহুমা হাজি বর্ণনা করার পরে নিজে নসিহত করতেন ওসিয়ত করতেন তার সামনে যারা ছিল তাদেরকে যখন তুমি সকালবেলা উঠো তোমার জীবনে সকাল হয় ভোর হয় তুমি নিশ্চিত আশা করো না তোমার জীবনে একটা সন্তা তুমি পেয়ে যাবে আর সন্ধ্যাবেলায় যখন তুমি তোমার জীবনে সন্ধ্যা আসে তখন তুমি নিশ্চিত আশা করো না যে আগামী ভোর তুমি পেয়ে যাবে আর তিনি আরও নস্তিগত করতেন তোমার স্বাস্থ্য যখন ভালো থাকে অসুস্থ অবস্থা আসার আগে যা পারো স্বাস্থ্যকে কাজে লাগাও আর তিনি আরও বলতেন যে তোমার এই হায়াতটা একটা নিয়ামত যতক্ষণে হায়াত আছে মৌদ আসার আগে হায়াতটাকে কাজে লাগিয়ে ফেলো এই দুটো হাদিস নবী করিম সাল্লবের সরাসরি হাদিস যে বক্তব্যটা এবং তার সঙ্গে এমনি অমর আদি আলা যে বক্তব্য দিয়েছেন দুটোর অর্থ যদি আমরা উপলব্ধি করার চেষ্টা করি প্রথম হচ্ছে যে দুনিয়াতে আমরা গরিব এ গরিব শব্দের অর্থ কী আমাদের বাংলা ভাষায় উর্দু ভাষায়ও গরিব অর্থ হলো দরিদ্র কিন্তু আরবিতে গরিব অর্থ দরিদ্র না আরবিতে গরিব অর্থ হচ্ছে অপরিচিত আগন্ত এই গরিবের বাংলায় যে অর্থটা আছে দরিদ্র আরবিতে কিন্তু দরিদ্রের জন্য গরিব ব্যবহৃত হয় না আরবিতে দরিদ্রের জন্য ব্যবহৃত হয় ফকির মিসকিন এই আমাদের বাংলাদেশের সমাজে বা বাংলা ভাষীদের সমাজে অনেক সময় একটা হাদিসের তর্জমা কেউ কেউ ভুল করে যে বাদা আল ইসলাম ও গারিবানা ফা গোরা ওই হাদিসের অর্থ কী এসেছে রাইট অর্থ এসেছে যে ইসলাম এসেছে সমাজে একটি অপরিচিত বিষয় হিসেবে অত্যন্ত অপরিচিত আনঅ্যাকসেপ্টেবল অচিরেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে আনঅ্যাকসেপ্টেবল হয়ে যাবে তাদের জন্য সুসংবাদ যারা ইসলাম ধরে রেখে অপরিচিত অবস্থায় থাকতে চায় তাদের জন্য সুসংবাদ রয়েছে এখন এর অর্থ কেউ কেউ আমাদের বাংলার মুসলিম সমাজে কেউ কেউ করে ফেলেছে যে ইসলাম আসছে গরিবদের মধ্যে গরিবদের মধ্যে ইসলাম থাকবে গরিবদের জন্য সুসংবাদ এই দরিদ্র অর্থে বোঝানো হয়েছে এটা ভুল যাই হোক আমাদের এখানে যে গরিব বলা হয়েছে আগন্তক হিসাবে এই দুনিয়াতে আমরা এক জায়গায় বেড়াতে এসেছি আগন্তক ভিজিটার আমরা যদি কোনো জায়গায় বেড়াতে যা বেড়াতে এসেছি ইংল্যান্ড থেকে আমি আবার চলে যাব আমার এখানে পারমানেন্ট কোনো থাকার মতলবে আমি আসিনি ঠিক তেমনি একজন মুস্তাহের যাত্রা বিরতি করে অনেক সময় আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে বা এক শহর থেকে আরেক শহরে পাঁচশো মাইলের জার্নি করেন এক হাজার মাইলের করেন দুশো মাইলের জার্নি করেন কিছুক্ষণ পরে আপনি যাত্রা বিরতি করবেন এমন কি বাসে কোচে ট্রেনে গেলেও বিশেষ করে বাসে কোচে গেলে তখন ড্রাইভার কেউ রেস্ট নিতে হয় থামি কিছুক্ষণ বিশ্রাম নেই কেউ খাওয়া দাও করে চা পানি খান আবার চলে যাবেন বিশ্রামের জায়গা হচ্ছে আবিরো সাবিল মুসাফিরের মতো মুসাফির সফরের হালতে যতক্ষণ থাকে বিশ্রাম নিলেও বা টেম্পোরারি কোনো জায়গায় গেলে সে তখন তার বাড়িঘর পাকাপোক্ত করে না থাকার পারমানি কোনো চিন্তা তার মাথায় নাইনি তার মাথায় চিন্তা কত তাড়াতাড়ি আমি আমার দেশে ফেরত যাব ঠিক তেমনি এই দুনিয়াকে দেখতে হবে আমরা এখানে আগন্ত অল্প কয়েকদিনে জুড়ে এসেছি আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন আমরা চাইলে এই জিন্দগিটা কাজে লাগিয়ে আমরা আখ রাতে সম্বল তৈরি করে ফেলবো জাননাতে যাওয়ার জন্য ব্যবস্থা করব সেই কথাই ইবনে তাল আহ বলেছেন কি বলেছেন এ যা আসবাস তুমি যদি সকাল বেলা উঠো তাহলে বিকালের অপেক্ষা করো না এমন আশা করো না কনফার্ম নিশ্চিত তোমার জীবনে আরেকটি সন্ধ্যা আসবে কোনো নিরাপত্তা নেই কোনো গ্যারান্টি নেই আবার তোমার জীবনে আরেকটি সকাল আসবে রাত্রে শুলে ঘুম থেকে তুমি সকালে জিন্দা হয়ে উঠবে এটার কোনো গ্যারান্টি নেই এরকম মনে করো আর তুমি যখন ভালো থাকো সুস্থ থাকো তাহলে তুমি অসুস্থ অবস্থা তখন বেকার হয়ে শুয়ে থাকবে তখন তুমি চাইলে নফল রোজাও করতে পারবে না এমনকি রমাদানের রোজাও তো করা যায় না যারা বেশ অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে ফেরিয়ে দিতে হয় মেসকিন খাওয়াতে হয় ফরজ রোজা রাখতে পারছে না অনেক রকম কষ্ট হয় আমাদের সঙ্গে শেয়ার করেন ইমাম সাহেব আমি তো কোনো দিন রোজা ভাঙ্গিনি এখন অসুস্থতার কারণে রোজা ভাঙতে হচ্ছে খুব কষ্ট লাগছে রোজা রাখতে পারছি না সবাই রোজা রাখে অবশ্য তার জন্য আল্লাহ তালা তাকে শাস্তি দেবেন না তার জন্য আল্লাহ তালা রক্ত দিয়েছেন তার জন্য আল্লাহ তালা বিকল্প ব্যবস্থা করেছেন কিন্তু রোজা রাখা রোজা রাখা যাচ্ছে না গুনা হবে না ঠিক কিন্তু রোজা রাখার স্বভাব তো হচ্ছে না এই স্বাস্থ্য ভালো থাকা অবস্থায় বেশি করে আমল করা একটা হাজিস এসেছে যে ব্যক্তি সবসময় ভালো আমলগুলো কন্টিনিউসি করে যায় সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যখন সে আমল আর করতে পারে না তখনও আল্লাহ তালা পক্ষ থেকে তার ওই আমলটা লেখা অব্যাহত থাকে যেমন একজন লোকের নিয়ম আছে তিনি বেগাইরে জামাত না সবসময় জামাতে পড়ে। এখন সফরের হালত থাকার কারণে মসজিদ এবং জামাতের ব্যবস্থা তার নাই তার দিলে চায় জামাতে নামাজ পড়তে কিন্তু সুযোগ নেই আল্লাহ তালা তাকে একা পড়ার অবস্থায় আছেন তবুও জামাতে সাবধান করবেন এক লোক নিয়মিত মুসল্লি তিনি রেগুলার জামাতে নামাজ পড়েন কিন্তু এমন অসুস্থ হয়ে গেছেন তিনি বেড বাউন্ড হয়ে গেছেন তাকে বেডে শুয়ে থাকতে হচ্ছে তার জন্য বেডে শুয়ে শুয়ে থাকা অবস্থায় জামাত এখন ধরতে পারেন না কিন্তু এই সুস্থ অবস্থায় তিনি ইচ্ছা করে কখনো জামাত মিস করতেন না এ বেডে তিনি যদি ৩০ বছর সময় কাটান বিশ বছর সময় কাটান পাঁচ বছর শুয়ে থাকেন তাহলে তিনি যে আগে রেগুলার নামাজ পড়েছেন জামাতে এই কারণে বেডে শুয়ে শুয়ে নামাজ পড়ার কারণে ঘরে বসে নামাজ পড়ার কারণে আল্লাহ তালা তাকে জামাতে সব লেখা কন্টিনিউ করে দিবেন এই জন্য তিনি বললেন খোঁজ মিন সে হাতে অসুস্থ হয়ে পড়লে তো আর এত আমল করতে পারবে না সুস্থ অবস্থায় তুমি আমলের পরিমাণ বাড়িয়ে দাও অবহেলা করো গাফলতি করো না মিন হায়াতিকা কাবলা মা হতে আরে হায়াত ইলফ একটা বড় নিয়ামক কাপলতি করোনা মৃত্যুকালে প্রত্যেকটি লোক আফসুস করবে আহ আমার মৃত্যু চলে আসলো আমি তো যথেষ্ট আমল নিয়ে আসতে পারিনি কি যে আফসুস শুরু হয়ে যাবে তে মহুতের সময় আফসুস করতে কোনো লাভ হবে না তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন অমির হায়া থিকা নিমথিকা তোমার হায়াত থাকা অবস্থায় মহুতের আগেই মহুতের পরের জিন্দিগির জন্য বেশ কিছু সম্বল জোগাড় করতে দেরি করো তুমি আফসুস করবে হাতি কাজ লাগিয়ে ফেলো এই যে দুনিয়ার ব্যাপারে নিজেকে করা সম্পদ বাড়ি ঘর সব মজবুত করে পাকা পোক্তা ভালো না বেশি সাহাবি আবুজার্লাহ আনহুর বাড়িতে আনহুর বাড়িতে ঢুকলেন একলো। তিনি ওনার বাড়িতে ঢুকে দেখলেন যে ঘরে কিচ্ছু নাই ফেজা আলহ ইউকাল্লি বুবাস তিনি ঘরের দিকে একটু তাকালেন কিছুই দেখতে পান না কোনো আসবাবপত্র ফার্নিচার কিছু নাই ফালা ই আবহাওয়া আবুদার আপনার ঘর দেখি একদম খালি আপনাদের জিনিসপত্র কোথায় রেখেছেন ফকালা ইনালান তিনি বলেন আমাদের তো আসন বাড়ি যেটা আছে সেটার দিকে আমরা রেগুলার ওই চিন্তা করি ওই দিকে আমাদের মন মানসিকতা ওইটার জন্য আমরা প্রস্তুতি সারা দিন করি তখন আগন্তক বললেন মেহমান বললেন করা দরকার আছে। কিন্তু এই দুনিয়াতে এই দুনিয়াতে এখনো বেঁচে আছেন এখন তো দরকার কিছু জিনিসের এখানে তখন তিনি বললেন যে এই বাড়ির যিনি মালিক আছেন তিনি আমাদেরকে নোটিশ দিচ্ছেন তাড়াতাড়ি ভাগার জন্য তিনি তো থাকতে দিচ্ছেন না আমাদেরকে এখানে কখন বের করে দিবেন আমাদেরকে নোটিশ দিয়ে রেখেছেন যে আমরা যেন প্রতি মুহূর্তে রেডি থাকি বাড়ি ছাড়ার জন্যে কোনো বাড়িওয়ালা যদি এরকম বাড়ি ছাড়ার নোটিশ দেয় তাহলে কি টেনশনে থাকবেন দর্শক মণ্ডলী এই মুহূর্তে একটি বিরতিতে যাব বিরতির পরে আবার আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই যে আগন্তক হিসেবে আসি আবুদার রাজিয়াল আনহু বললেন এখানে নিশ্চিন্তে অনেক আসবাবপত্র জোগাড় করে আরাম করার কোনো সুযোগ নেই এবং সেই কথাই একজন মুসলিম গায়ক বলেছিলেন গায়ক কিছু তার গানের সুরে বলেছেন তো গান বাজনা তো ইসলামী জায়জ নেই কিন্তু গানের অর্থটা খুব চমৎকার ছোটবেলা শুনেছি আমার এখন মনে আছে তিনি কি বলেছেন পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই লোকেরা যখন এই গান শুনে বাজনা তালে তালে তারা খুব উপভোগ করে কিন্তু অর্থ কি সেদিকে মন তাদের যায় না কিন্তু অর্থটা সাংঘাতিক মরমস্পর্শী অত্যন্ত হৃদয়ে রাখার মতো কথা যে এই যে জায়গা জমি কিছুই তো আমার না কিছুই আমার না এই জমিন আল্লাহ তালার জন্য এখন ঘর করেছি এই জমিন আমার ছিল না আমার বাবা দাদার ছিল হয়তো বা তো আমি ওয়ারিস সূত্রে মালিক হয়েছি অথবা আমি খরিদ করেছি খরিদ সূত্রে মালিক হয়েছে একদিন আমার ছিল না এটা কয়েক দিনের জন্য আমার হয়েছে আমার পরে কার কাছে যাবে মালিকেরা আমার ওয়ারিদের কাছে যাবে ছেলে মেয়েদের কাছে যাবে তো আমার কাছে থাকলো না অথবা বিক্রি করে দিবে আমার ছেলে মেয়েরা বা আমিও বিক্রি করে দিতে পারি এগুলো আল্লাহ বললেন যে এই বাড়ি তো থাকার জন্য তো নিশ্চিন্তে ঘুমানোর জন্য তো কোনো সুযোগ নাই যে কোনো মুহুর্তে আমাদেরকে বের করে দেওয়া হতে পারে এই দুনিয়া থেকে আখেরাতে নিয়ে যাওয়ার নোটিস চলে আসতে পারে আরেকজন বাড়িতে। ঠিক এরকমই মেহমান গেল তারা ঘর বাড়িতে কোনো জিনিসপত্র দেখে না এদিক ওদিক তারা চোখ দিয়ে তাকালো ফুল আপনার ঘর দেখে মনে হয় যে এই বাড়ি ছেড়ে আপনারা অন্য বাড়িতে চলে যাবেন। কি অন্য কোনো যাওয়ার জন্য আপনার রেডি হয়ে আছেন নাকি কোনো জিনিসপত্র যাচ্ছেন না ফাকালা ফাঁকাল ওলা কি উত্তরা দুদান বলে যে আমি নিজে কি যাব প্ল্যান করতে পারি বরঞ্চ আমাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে যে বের হওয়ার জন্য রেডি হও বের হওয়ার জন্য রেডি হও আমাদেরকে বলা হচ্ছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রেগুলার আমরা এটাই জানি যে আমাদেরকে যে কোনো সময় আল্লাহ তালা ডাক দেবেন চলে যেতে হবে আলী রা্দু আল্লাহ তালা আনহ তিনি নসিরত করতেন তার সময়ে লোকদেরকে তিনি কি বলতেন ইননা দুনিয়া কাদের তে খালাত মুখ বেরতাম দুনিয়া পৃষ্ট প্রদর্শন করে তোমার থেকে চলে যাচ্ছে ওয়াইনাল আখেরাত মুখ বেলাত তুমি কি জানো আখেরাত তোমার দিকে ধেয়ে আসছে দুনিয়া তোমার থেকে চলে যাচ্ছে ওয়ালি কুল্লি মিনহুমা বানুন কিন্তু জানো কি এই দুনিয়ার মানুষগুলো কেউ আখেরাতের সন্তান কেউ দুনিয়ার সন্তান কেউ দুনিয়াদার আর কেউ দিনদার আখেরাত মুখী ফাকুন আবনাইল আখেরা তোমরা সবাই আখেরাত মুখী হয়ে যাও না আমল করার প্রচুর সুযোগ রয়েছে এই সুযোগ চলে যায় তোমার হাত থেকে আজকে তোমার কেউ হিসাব নিচ্ছেন না এমন একটি দিন আসবে তোমার সামনে কালকে সেদিন তোমার শুধু হিসাব চাওয়া হবে আর কোনদিন আমলে সুযোগ দেওয়া হবে না আল্লা কন্টিনিউ করছে এই জানাননি এই যাত্রার কিন্তু কোনো বিরতি নেই হয়তো আমরা ঘুমাই আমি যখন ঘুমাই তখনও কিন্তু আমার যাত্রা কবরের দিকে অব্যাহত আছে এই যাত্রার মধ্যে কোনো বিরতি নেই আল্লাহ আল্লাহতালা সে কথা সুরাইন শেখা এর সাথ করেছেন ইয়া ইহল ইনসান ইন্নাকা ইন্দা রব্বি কাকুলি হে ইনসান তুমি এগিয়ে যাচ্ছ তুমি দৌড়ে যাচ্ছ তোমার রবের দিকে আমল করে করে আমল করে করে ক্লান্ত হয়ে হয়ে এবং তোমার রবের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে আমরা সবাই আল্লাহর দিকে যাচ্ছি যে ভালো মুসলিম নে কামল করে যাচ্ছে সেও আল্লাহর দিকে যাচ্ছে তার যাত্রা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য এগিয়ে যাচ্ছে যে কাফের বেদিন যে ফেক ফায়াজের আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক নাই রাখে না চিন্তাও করে না আল্লাহর সঙ্গে দেখা হবে এই কথাও মনে করে না সেও কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করতে তার যাত্রা কন্টিনিউ করছে সবাই চলছে কে কোন দিকে যাচ্ছে আল্লাহর কাছে সবাই যাচ্ছে কিন্তু কি নিয়ে যাচ্ছে সেটাই হলো কথা আর তাকে কেমতের দিন যখন দেখা হয়ে যাবে আল্লাহর সঙ্গে ডান হাতে তাকে আমল নামা দেওয়া হলো তার জন্য অতি সহজ হিসাবের ব্যবস্থা হয়ে গেল আর সেই দান হাতে আমল নামা পেয়ে সে তার ফ্যামিলির কাছে পরিবারের কাছে দৌড়ে গেল খুশি হয়ে তাদের কাছে খবর দিতে গেল যে আমি ডান হাতে আমল পেয়ে গেছি আমার হিসাব সহজ হয়ে গেছে আমি নাজাত পেয়ে যাচ্ছি ও আমা কিহুয়া জগ আর যার আমল নামা দেওয়া হলো পৃষ্ঠ দেশে পিঠের দিক তাকে আমল দেওয়া হলো বাম দিয়ে নিতে হবে সেটা তার আমলগুলো দুনিয়াতে ছিল এত খারাপ এই আমল নামার খবর পেয়ে সে ব্যক্তি তখন তার ধ্বংস অনিবার্য বুঝতে পেরেছে সে ধ্বংস ডাকা শুরু করবে হালাক হওয়ার জন্য বলবে আমার হালাক হয়ে যাক আমি ধ্বংস হয়ে যাই আমি শেষ হয়ে যাই কত অভিশাপ দিয়ে নিজেকে অভিশপ্ত করবে নিজের ধ্বংস তামান্না করবে কামনা করবে অয়াস্লা সাইরা, তাকে জাহান যেতেই হবে কেন ইন্নাফি দুনিয়ায় পরিবার পরিজনের মধ্যে ফুর্তি করতে গিয়ে খুব এনজয় করার জন্য খুব ব্যস্ত ছিল আখেরাতের কথা মনে করা কোনো সময় ছিল না পারমান্ট ঠিকানা মনে করেছে এখানে সম্পদ এবং সুখ তার জন্য চূড়ান্ত হয়ে গেছে ইন্নাহু হুদন আল্লাহ ইয়াহুর সে কখনো চিন্তা করেনি যে তাকে এভাবে আল্লাহর কাছে যেতে হবে ধরা পড়তে হবে এভাবে তাকে আটক করা হবে বেলা ইন্না রব্বাহু কানা বিহি বা অবশ্যই তার রব তাকে সবসময় দেখত সব সময় তাকে ওয়াচে রেখেছে আল্লাহ কি আমাদের সব কাজ দেখেন না কে আল্লাহ আল্লাফরমানি করছে সারা দিন রাত আল্লাহ তালা তাকে ওয়াচে রেখেছে। নজরে রেখেছেন কখনো আল্লাহ নজরের বাইরে সে যায়নি এবং এই দিন আল্লাহ তালা তাকে ধরবেন সে কথা আল্লাহ আল্লাহতালা তাকে স্মরণ করে দিয়েছেন আল হাসানুবাস রহমতুল্লাহ প্রকৃত বসবাস করে একেবারে আগন্তক মেহমানের মতো দুনিয়ার একটু অসুবিধা পড়ে গেলে এটা তাকে এত বেকার আর পরেশান করে দেয় না দুনিয়াতে বেকায়দা পড়ে গেলে সে এত হাহুতাশ করে না আর দুনিয়ার সম্মান পজিশন দুনিয়ার হায়ার পজিশন পাওয়ার জন্য সে এত মহা মহাপ্রতিযোগিতায় লিপ্ত হয় না দুনিয়ার ব্যাপারে তার অবস্থা তার মানসিকতা রকম আর অন্য সব মানুষের মানসিকতা রকম। মোমেন প্রকৃত মোমেন প্রকৃত ইমানদার দুনিয়াতে দুনিয়ার যে কোনো বিষয় একটা খুশির খবর তার কাছে এত খুশিতে একেবারে আহামরি হয়ে যাওয়ার অবস্থা হয় না একটু কষ্টের খবর তার কাছে এত কষ্টের কারণ হয়ে যায় না কারণ তার মাথায় তো আরেক পরেশানই আছে যে আখেরাতের কষ্ট থেকে বাঁচতে পারছে কি আখেরাতের সুখ শান্তি তার কপালে জুটবে কি সেটা তাকে এত পরিসান করে রাখে দুনিয়ার কষ্ট তার কাছে এত কষ্টের কারণ হয় দুনিয়ার মজা আকর্ষণ পজিশন সম্মান সম্পদ তাকে এত বেহুস করে ফেলে না তো সে একদম নর্মাল থাকে তাহলে ভালো ইমানদার কিন্তু দুনিয়ার ব্যাপারে এত অ্যাফেক্টেড হয়ে যায় না আর যদি উল্টা হয় যাদের ইমানের অত্যন্ত দুর্বলতা অত্যন্ত দুনিয়াদার দুনিয়ার একটু কষ্ট একটু বিপদ একটু লস একটু লোকসান তাকে পাগল বানিয়ে ফেলে বেহুস হয়ে যায় কারটা কে দখল করবে জবর দখল করবে করে বড়লোক হবে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় তার মাথায় শুধু এই পেরেশানি ঘুম থেকে উঠে এই পেরেশানি নিয়ে ঘুমোতে যায় সেই পেরিশি নিয়ে সারাদিন হিসাব করে কোথায় কত টাকা রেখেছি কিভাবে আছে আল্লাহকে ডাকার তার কোনো সময় নেই আত্মসমালোচনা করার মহাসাবা করার সময় নেই ঠিক কথাই আল হাসান বলেছেন যে সেটা হচ্ছে লাহু শাহ আনুন অলিন তার একটি দৃষ্টিভঙ্গি দুনিয়া নিয়ে অন্য মানুষ অন্য রকম দৃষ্টিভঙ্গি দুনিয়াদারদের দৃষ্টিভঙ্গি আর দিনদারদের দৃষ্টিভঙ্গি কখনো এক পর্যায়ের নয় দুইজনের মধ্যে আকাশ এবং জমিনের তফাত রয়েছে আকাশ পাতালের তফাত রয়েছে বলেছেন তোমার যে তোমার হায়াতা এত বড় নিরামত যে তোমার যখন এক একটি দিন চলে যায় তোমার হায়াতটা কি আসলে কতগুলো দিনের সমষ্টি কারো হায়াত ষাট বছর আশি বছর কত শত দিন হলো না কত হাজার দিন হলো তাহলে এক একটি দিন যখন যায় তোমার নিজের অস্তিত্বের অংশ খাচ্ছে এবং এভাবেই তোমার একদিনগুলো শেষ হয়ে যাবে তোমার অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে তুমি এরকম হিসাব কর বসে বসে তুমি কতগুলো দিনের সমষ্টি মাত্র আমরা তো দিন চলে গেলো মাস চলে গেলো বছর চলে গেল আমাদের জীবনের অংশ চলে গেছে আমরা চিন্তা করি না কখন মানুষ চিন্তা করে অংশ চলে গেছে যদি কারো একটা হাত কেটে অপারেশন করে ফেলে দেয় আহা আমার একটা অংশ চলে গেছে কারো পাও অপারেশন করে কেটে ফেলে দেয় আহা আমি একটা পাও হারিয়ে ফেলেছি কিন্তু এই যে আমার এত বছর চলে গেল আমার অনেক অংশ চলে গেছে আমার আর কত বাকি আছে তাও আমি জানি না এটাকে আমরা অংশ মনে করি না দাউদাত রাহমা একজন সালফেসালের আলেম তিনি বললেন দুনিয়ার এই জিন্দগির রাত এবং দিনগুলো এক একটা স্টেশন স্টেশন একটা পর একটা শেষ করে সর্বশেষে মঞ্জিল মকসুদে আমরা হঠাৎ করে একদিন পৌঁছে যাব আল্লাহ তালা যেন আমাদেরকে এই মুসাফিরের জার্নি এক স্টেশন স্টেশন করে পার হয়ে আল্লাহ তালা কাছে যে স্টেশনে পৌঁছবো ফাইনাল স্টেশনে যেন নাজাদ স্টেশনে আমরা পৌঁছে যেতে পারি আমল সহকারে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশায় সেই আমল করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আওয়ান আনিলামিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক